প্রতিবন্ধকতার বিভাজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দুই সালে বিশ্বের জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধকতা নিয়ে বসবাস করে যাদের মধ্যে দুই থেকে চার শতাংশ তাদের দৈনন্দিন কাজগুলো স্বাধীনভাবে সম্পন্ন করতে উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হয় দুই হাজার সতেরো সালে বিশ্বের জনসংখ্যা সাত দশমিক পাঁচ বিলিয়নে পৌঁছেছে এর মানে হলো যে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রযুক্তি ব্যবহার করতে পারে না কারণ এটি সকলের কথা মাথায় রেখে তৈরি করা হয়নি দুই সালে একটি জরিপ প্রকাশ করেছিল যে প্রতিবন্ধী ব্যক্তিরা কতটা ডিজিটাল বিপ্লবের বাইরে রয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবন্ধকতা নেই এমন একাশি শতাংশ পরিবারের তুলনায় প্রতিবন্ধকতা আছে এমন পরিবারগুলোর মাত্র চুয়ান্ন শতাংশ ইন্টারনেট ব্যবহার করে স্টিফেন লকহার্টের ডিজিটাল যুগে প্রতিবন্ধকতা ভিডিও 10 মিনিট এক সেকেন্ড একটি বক্তৃতাটি দেখুন প্রতিবন্ধকতার বিভাজন কীভাবে ইন্টারনেট পরিচালনার সাথে সম্পর্কিত ইন্টারনেট পরিচালনা বলতে সেই প্রক্রিয়া এবং নীতিগুলোকে বোঝায় যা ইন্টারনেটের বিকাশ এবং ব্যবহারকে গঠন করে এটিতে সরকার সংস্থা প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সুশীল সমাজসহ বিভিন্ন অংশীজনদের একত্রিত হওয়াকে জড়িত করে যারা প্রবেশাধিকার নিরাপত্তা গোপনীয়তা এবং ইন্টারনেটের অন্যান্য দিক সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করে প্রতিবন্ধকতার বিভাজনের ক্ষেত্রে ইন্টারনেট পরিচালনা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল অন্তর্ভুক্তি এবং প্রবেশযোগ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে কিছু মূল বিষয় রয়েছে প্রবেশযোগ্যতার মান একটি সংস্থা ডিজিটাল প্রবেশযোগ্যতার মান তৈরি করে এবং প্রচার করে এই মানগুলো ওয়েব ডেভেলপার কন্টেন্ট নির্মাতা এবং প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নির্দেশিকা প্রদান করে যাতে ওয়েবসাইট অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল কন্টেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে প্রবেশযোগ্য হয় ইন্টারনেট পরিচালনা প্রক্রিয়াগুলো অনলাইনে প্রতিবন্ধকতার বিভাজন দূর করতে এই মানগুলো প্রতিষ্ঠা এবং প্রযোগ করতে সহায়তা করে অবকাঠামো এবং সংযোগ ইন্টারনেট ব্যবস্থাপনায় অবকাঠামো এবং সংযোগ উন্নত করার প্রচেষ্টা অন্তর্ভুক্ত যার মধ্যে ব্রডব্যান্ডের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং ডিজিটাল বিভাজন সমাধান করা এটি নিশ্চিত করা অপরিহার্য যে প্রতিবন্ধী ব্যক্তিদের উচ্চক্তির ইন্টারনেট পরিষেবাগুলিতে সমান প্রবেশাধিকার রয়েছে এবং অবকাঠামোটি তাদের চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে প্রবেশযোগ্য হার্ডওয়্যার সফটওয়্যার এবং সহায়ক প্রযুক্তি যা ইন্টারনেট ব্যবহারকে সহস্তর করে নীতি এবং প্রবিধান ইন্টারনেট ব্যবস্থাপনা ইন্টারনেট পরিষেবা প্রদান ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা সম্পর্কিত নীতি এবং প্রবিধানের উন্নয়ন এবং প্রযোগ জড়িত। এই নীতিগুলিতে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্দিষ্ট চাহিদাগুলি বিবেচনা করা উচিত যাতে তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষিত থাকে উদাহরণস্বরূপ নীতিগুলি অনলাইন কন্টেন্টের জন্য প্রবেশযোগ্য ফরম্যাট সহযোগ প্রযুক্তির জন্য গোপনীয়তা নিয়ন্ত্রণ এবং প্রতিবন্ধকতা সম্পর্কিত সংবেদনশীল তথ্যের জন্য ডেটা সুরক্ষা বাধ্যতামূলক করতে পারে অন্তর্ভুক্তিমূলক নকশা এবং ব্যবহারকারী কেন্দ্রিক পদ্ধতি ইন্টারনেট পরিচালনা প্রক্রিয়াগুলো ডিজিটাল পণ্য এবং পরিষেবাগুলির বিকাশে অন্তর্ভুক্তিমূলক নকশা এবং ব্যবহারকারী কেন্দ্রিক পদ্ধতিকে উৎসাহিত করে সিদ্ধান্ত গ্রহণ এবং নকশা প্রক্রিয়াগুলিতে প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করার মাধ্যমে ইন্টারনেট পরিচালনা আরও প্রবেশযোগ্য এবং ব্যবহারকারী বান্ধব অনলাইন অভিজ্ঞতা তৈরি করতে সহায়তা করতে পারে এই পদ্ধতি খোঁ আমাদের ছাড়া আমাদের সম্পর্কে কিছুই নয় খোঁ নীতিটি প্রচার করে এবং নিশ্চিত করে যে প্রতিবন্ধী ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি এবং চাহিদাগুলি বিবেচনায় নেওয়া হয়েছে সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি ইন্টারনেট পরিচালনা প্রতিবন্ধকতার বিভাজন মোকাবেলায় অংশীজনদের মধ্যে সহযোগিতা সহস্তর করে এর মধ্যে রয়েছে গান সম্পদ এবং সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার জন্য সরকার সংস্থা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমর্থনকারী গোষ্ঠীগুলির মধ্যে অংশীদারিত্ব সক্ষমতা বৃদ্ধির উদ্যোগগুলি প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল দক্ষতা এবং গান উন্নত করতে সাহায্য করতে পারে তাদের শিক্ষা কর্মসংস্থান সামাজিক সংযোগ এবং অন্যান্য সুযোগগুলির জন্য ইন্টারনেট ব্যবহার করার ক্ষমতা প্রদান করে ইন্টারনেট পরিচালনার প্রচেষ্টা ডিজিটাল প্রবেশযোগ্যতা প্রচার সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক অনলাইন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে প্রতিবন্ধকতার বিভাজন কমাতে অবদান রাখতে পারে ইন্টারনেট পরিচালনা কাঠামোতে প্রবেশযোগ্যতার বিষয়গুলি একীভূত করার মাধ্যমে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রবেশযোগ্য ডিজিটাল ক্ষেত্রের জন্য প্রচেষ্টা করতে পারি প্রবেশযোগ্যতার উপর জোরদার করা প্রযুক্তি ক্ষেত্রে কর্মশক্তিতে এবং কর্মক্ষেত্রে প্রবেশযোগ্যতা প্রসারিত করতে একটি সংস্থার পরবর্তী পদক্ষেপ বিশ্বজুড়ে একশো কোটিরও বেশি মানুষ প্রতিবন্ধকতা নিয়ে বসবাস করে এবং আমাদের মধ্যে বেশিরভাগই কোনো না কোনো সময়ে সাময়িক পরিস্থিতিগত বা স্থায়ী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে এর ব্যবহারিক প্রভাবগুলি অনেক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান এবং শিক্ষার হার কম এবং দারিদ্র্যের হার বেশি এবং দুর্ভাগ্যবশত এই গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক অন্তর্ভুক্তি ৩০ বছর ধরে একই অবস্থায় রয়েছে তবুও একটি সংস্থার পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে যদি আমরা একটি জিনিস শিখে থাকি তা হলো প্রতিবন্ধী ব্যক্তিরা বিশ্বের বৃহত্তম অব্যবহৃত প্রতিভার উৎস তবে আমাদের সকলকে প্রতিবন্ধী প্রতিভাকে আরও বেশি কিছু অর্জন করতে সক্ষম করার জন্য আরও সাহসের সাথে কাজ করতে হবে সৌভাগ্যবশত একটি আন্তর্জাতিক সংস্থা যাকে যথার্থই প্রতিবন্ধকতার বিভাজন বলে অভিহিত করেছে তা বন্ধ করার ক্ষেত্রে আশাবাদী হওয়ার কারণ রয়েছে ডিজিটাল প্রযুক্তি যোগাযোগ মিথস্ক্রিয়া এবং তথ্যের ক্ষেত্রে বাধাগুলি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই কারণেই আজ আমরা আমাদের যাত্রার পরবর্তী পর্ব ঘোষণা করছি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বৃহত্তর সুযোগ তৈরি করতে এবং সেই সুযোগের দ্বার খুলে দেওয়ার জন্য একটি নতুন প্রযুক্তি চালিত পাঁচ বছরের প্রতিশ্রুতি এই নতুন উদ্যোগটি একটি সংস্থার ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রকে তিনটি অগ্রাধিকারের উপর মনোযোগ দিয়ে একত্রিত করবে আমাদের শিল্প এবং অর্থনীতি জুড়ে আরও প্রযুক্তির বিকাশকে ত্বরান্বিত করা আরও বেশি সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তিকে কর্মশক্তিতে প্রবেশের সুযোগ তৈরি করতে এই প্রযুক্তি ব্যবহার করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র তৈরি করা সার্বজনীন নকশার অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে প্রযুক্তিতে প্রতিবন্ধকতা জনিত পক্ষপাত সম্পর্কে একটি সংস্থার প্রতিবেদন প্রতিবেদনটি প্রযুক্তি চালিত বৈষম্য রোধ করতে এবং অন্তর্ভুক্তির প্রচারের জন্য কিভাবে প্রতিবন্ধকতা সংক্রান্ত ডেটা সংগ্রহ করা হয় এবং ব্যবহার করা হয় তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার প্রয়োজনীয়তার উপর জোর দেয়া এই সুপারিশগুলি বাস্তবায়ন করা আরও ন্যাসঙ্গত প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে সহায়তা করতে পারে সূত্র একটি সংস্থা দুই প্রযুক্তিতে প্রতিবন্ধকতা জনিত পক্ষপাত কমাতে প্রতিবন্ধকতা ডেটা দিয়ে শুরু একটি সংস্থার প্রতিবেদনটি প্রতিবন্ধী ব্যক্তিরা যখন প্রযুক্তির সাথে মিথস্ক্রিয়া করে তখন তাদের মুখোমুখি হওয়া ঝুঁকি এবং বৈষম্যমূলক প্রভাবগুলিকে তুলে ধরে বিশেষ করে কর্মসংস্থান সুবিধা এবং স্বাস্থ্যসেবার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলিতে এই ক্ষেত্রগুলিতে ব্যবহৃত স্বজনক্রিয় সরঞ্জামগুলি প্রায়শই পক্ষপাত দুষ্ট ফলাফলের দিকে পরিচালিত করে কারণ এই সরঞ্জামগুলি যে ডেটা সেটের উপর ভিত্তি করে তৈরি করা হয় সেগুলিতে ত্রুটি থাকে প্রতিবন্ধকতা ডেটা সেটগুলির মূল সমস্যাগুলি এক অন্তর্ভুক্তিমূলক ডেটা প্রায়শই ডেটা সেটগুলি প্রতিবন্ধকতা সম্পর্কিত ডেটাকে সঠিকভাবে চিহ্নিত করে না যার ফলে বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলিতে এই ডেটা বাদ পড়ে স্বল্প অন্তর্ভুক্তিমূলক ডেটা অনেক ডেটা সেটে প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত প্রতিনিধিত্বের অভাব রয়েছে প্রায়শই দুর্বল ডেটা সংগ্রহ অনুশীলন বা প্রতিবন্ধকতার সংজ্ঞার ভুল বোঝার কারণে ভুল ডেটা ডেটা সংগ্রহ বা ব্যাখ্যার ভুলের কারণে ডেটাতে অথার্থতা দেখা দেয় যা ব্যবহার করার সময় ত্রুটিপূর্ণ ফলাফলের দিকে পরিচালিত করতে পারে প্রতিবেদনটি প্রতিবন্ধকতার সংজ্ঞায়িত করার জন্য চারটি প্রাথমিক মডেল চিহ্নিত করে আইনি চিকিৎসা সামাজিক এবং পরিচা। প্রতিটি মডেল ডেটা সংগ্রহের ক্ষেত্রে অনন্য চ্যালেঞ্জ উপস্থাপন করে আইনি সংজ্ঞা আমেরিকানস উইথ ডিসঅ্যাবিলিটিস অ্যাক্ট এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মতো আইনগুলির মধ্যে পরিবর্তিত হয় চিকিৎসা মডেল ব্যক্তির সীমাবদ্ধতার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং প্রায়শই একটি খুব নিরাময়কই খোঁজার চেষ্টা করে সামাজিক মডেল সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশের সাথে মিৎস্ক্রিয়ার ফলে প্রতিবন্ধকতাকে বিবেচনা করে পরিচয় মডেল প্রতিবন্ধকতাকে ব্যক্তিগত এবং সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসাবে দেখে শশনাক্তকরণের ধারণাকে সমর্থন করে প্রতিবন্ধকতা কলঙ্কের প্রভাব প্রতিবন্ধকতাকে ঘিরে থাকা কলঙ্ক সঠিক ডেটা সংগ্রহকে উল্লেখযোগ্যভাবে বাধা দেয়া অনেক ব্যক্তি সামাজিক কুসংস্কার অভ্যন্তরীণ অযোগ্যতাবাদ বা বৈষম্যের ভয়ের কারণে প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত নাও হতে পারে যার ফলে কম রিপোর্ট করা হয় এবং ডেটা ভুল হয় বর্জনমূলক ডেটা সংগ্রহ অনুশীলন প্রমিত ডেটা সংগ্রহ পদ্ধতিগুলি প্রায়শই প্রবেশযোগ্যতার প্রয়োজনীয়তাগুলি বিবেচনা না করে বা গ্রুপ হোম বা কারাগারের মতো পরিবেশে প্রতিবন্ধী জনসংখ্যাকে অন্তর্ভুক্ত না করে প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দেয়া উপরন্তু প্রযুক্তি কোম্পানিগুলি অন্তর্ভুক্তিমূলক ডেটা অনুশীলনের প্রয়োজনীয়তা উপেক্ষা করে প্রতিবন্ধকতা ডেটা ইকোসিস্টেম নিয়ে উদ্বেগ বিদ্যমান ডেটা সংগ্রহ ইকোসিস্টেমটি ত্রুটিপূর্ণ যার ফলে প্রতিবন্ধকতা সম্পর্কিত ডেটা সঠিকভাবে গ্রহণে পদ্ধতিগত সমস্যা দেখা দেয়া এই ব্যাপক ডেটার অভাব ন্যায্য এবং কার্যকর ব্যবস্থার বিকাশের ক্ষমতাকে বাধা দেয় এবং বৈষম্যকে স্থায়ী করতে পারে প্রতিবন্ধকতা ডেটা বিচারের জন্য সুপারিশ সকল ক্ষেত্রে প্রতিবন্ধকতা ডেটা সংগ্রহ করুন নিশ্চিত করুন যে প্রতিবন্ধকতা ডেটা শুধুমাত্র প্রতিবন্ধকতা নির্দিষ্ট প্রেক্ষাপটেই নয় সমস্ত জনসংখ্যাতাতাত্ত্বিক ডেটা সংগ্রহ প্রচেষ্টায় সংগ্রহ করা হয়েছে ব্যক্তিগত এবং ডেটা গোপনীয়তাকে সম্মান করুন ডেটা কমানো উদ্দেশ্যের সীমাবদ্ধতা এবং নিরাপদ মুছে ফেলার জন্য নীতিগুলি প্রযোগ করুন অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিগুলি বিকাশ করুন প্রতিবন্ধী সম্প্রদায়ের ইনপুটসহ প্রতিবন্ধকতা ডেটা সংজ্ঞায়িত এবং সংগ্রহের জন্য নতুন পদ্ধতি তৈরি করুন একটি বৃদ্ধির মানসিকতা আলিঙ্গন করুন নাজ্যতার জন্য বিদ্যমান ডেটা ব্যবহার করার সময় ক্রমাগত ডেটা সংগ্রহ অনুশীলনগুলি উন্নত করুন প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন প্রযুক্তি উন্নয়ন এবং স্থাপনার সমস্ত পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জড়িত করুন নীতিতে প্রতিবন্ধী নেতাদের কেন্দ্রবিন্দুতে রাখুন প্রযুক্তি এবং নীতি তৈরিতে প্রতিবন্ধী নেতারা কেন্দ্রীয় ভূমিকা পালন করে তা নিশ্চিত করুন ডেটা সংগ্রহ এবং সংরক্ষণকে প্রবেশযোগ্য করুন নিশ্চিত করুন যে ডেটা সংগ্রহের সরঞ্জামগুলি সহজক প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ